পরিচয় বর্ণনা করার পরে বলা হয়েছে তাদের জন্য দুনিয়ার জীবনে এবং আখেরাতে রয়েছে বসরা বসরা মানে সুসংবাদ তাদের জন্য সুসংবাদ আছে এই সুসংবাদটা কি এই সম্পর্কে তাফসির ইবনে কাসিরে প্রায় দশ বারো জন সাহাবি থেকে এই বসরার ব্যাখ্যা আনা হয়েছে আব্বাস বিন আব্বাসমা থেকে আবদুল্লাহ থেকে অনেক সাহাবি থেকে এটার ব্যাখ্যা আসছে আবার সেখানে পনেরো বিশটা হাদিস এই ব্যাপারে আনা হয়েছে লাহমুল বসরা ফেল হায়াতিয়া ফেলাহ আখেরা তো এখানে সবগুলোর বক্তব্য হলো যে আল বসরা সেটা হলো আর রু ইয়া সহলেহা মানে সত্য স্বপ্ন স লেহা স্বপ্ন মানে যে স্বপ্নগুলো সলেহ এখন সত্য স্বপ্নটা কি যেটাকে নবীলাম বলছেন যে স্বপ্ন নবুয়ের একটা অংশ জুজ উম মিনার নবুয়া কোনো হাদিসে এটা ছেচল্লিশ বাগের এক বাঘ বলা হয়েছে বিভিন্ন হাদিসে বিভিন্ন বিভিন্নভাবে আসছে কিন্তু এটাকে নবুয়তের একটা অংশ বলা হয়েছে অর্থাৎ যাদের বন্ধুত্ব আল্লাহ সবান তালার সাথে গভীর হবে একেবারে বন্ধুত্বটা খুব গভীর মানে সেটা হলো ইমান তারপরে ইসলাম তাকওয়া পৌঁছা যাবে আল্লাহ ছাড়া আল্লাহ দিন ছাড়া আর কিছু বুঝে না এবং আল্লাহর বিরুদ্ধে তহিদের বিরুদ্ধে কেউ কিছু বলবে এটাও সে সহ্য করতে পারে এই রকম আল্লাহর সাথে তার গভীর বন্ধুত্ব হয়ে যায় মানে রকম এহসান পর্যায়ের বন্ধুত্ব যখন হবে তখন সে স্বপ্নের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে সে কিছু কিছু বিষয় সে জানতে পারবে। এটাকে হয়েছে বিষয়পাকের পক্ষ থেকে বসরা তবে যে বিষয়গুলো জানতে পারবে সেই বিষয়গুলো হুকুম হকাম সংক্রান্ত না শরী হুকুম হকাম সংক্রান্ত বিষয় আলিয়া মাহকাতুল হাকুম দিইনাকুম এটা নবী সাল্লাম থাকা অবস্থায় আল্লাহ পাক আয়াত নাজিল করে বলে দিচ্ছেন দি নজকে পরিপূর্ণ পরে এখন কেউ এলহামের মাধ্যমে বা কাশ্মের মাধ্যমে বিধি বিধান শরীর হকুম হক এগুলো জানা সম্ভব নয় তবে মানে কল্যাণকর কোন অবস্থা যেমন আমরা করি না মাধ্যমে কি হয় রস্তাখার মাধ্যমে আমি যে গুরুত্বপূর্ণ কাজটা করতে যাচ্ছি সেই কাজটা আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশনা পাওয়া যাবে সে নির্দেশনাটা সরাসরি স্বপ্নে আমি দেখতেও পারি নাও দেখতে পারি মানে আস্তেখারা করার পরে আপনি কন্টিনিউ কয়েকদিন করলেন করার পরে স্বপ্নে কিছু জানতে পারতেছেন না তাহলে আপনি সকালবেলায় উঠার পরে আপনি মম যেদিকে দাবিত হবে সেটাই বুঝতে হবে আপনার রাস্তা খারাপ সিদ্ধান্ত তাহলে সেটা তো আল্লাহ পক্ষ থেকে আপনার ওই কাজটার ব্যাপারে স্বপ্নের মাধ্যমে এটাই হলো আর রুইয়া ইয়া কিন্তু সরি বিধি বিধান ওই মক্কার ও স্বপ্নে দেখছে যে গত সপ্তাহে এত লক্ষ লোক মারা গেছে সবাই জাহান নামে গেছে এরকম কাগজ একটা আগে বাহিরিত না এটা যদি আপনি বিতরণ করেন আপনার এই ফায়দা হবে স্বভাব হবে এইটা ফটোকপি করে লক্ষ লক্ষ কপি বিক্রি এগুলা হল ডাহা মিথ্যা কথা তারপরে আপনার কাশ্পের মাধ্যমে জানতে পারছে বা এলহামের মাধ্যমে জানতে পারছে যে বা সত্য স্বপ্নের মাধ্যমে জানতে পারছে যে এইভাবে আমল করলে আল্লাহকে পাওয়া যায় এই তরিকায় আমল করলে আল্লাহকে পাওয়া যায় এইগুলা হলো ডাহা মিথ্যা কথা মানে শরীরই কোনো হুকুম হাকাম বিধিবিধান এইগুলো আর স্বপ্নের মাধ্যমে কেমন পর্যন্ত আসবে না আর স্বপ্নের মাধ্যমে যেটা জানা যাবে এটা হল এটা কখনো মানে এটা থাকবে শুধু জননি মানে এটা সত্য হইতে পারে মিথ্যাও হইতে পারে এই এর সম্ভাবনার মধ্যে থাকবে এটা কখনো নিশ্চিত ইয়াকইন হবে না যে নিশ্চিত জ্ঞান হবে না নিশ্চিত এলেম নিশ্চিত এলেম শুধুমাত্র ওহির মাধ্যমে জানা যাবে আর বাকি যত মাধ্যমে এলেম জানা যাবে সে মাধ্যমগুলা হবে জন্নি মানে এটা সত্য হইতে পারে মিথ্যাও হইতে পারে সবকিছু সম্ভাবনা আছে জিওয়াল্লাহ আলমিস